শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্তিগের সহিত কথপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ উৎসব মন্দিরে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংস দেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার বারোই কার্তিক কৃষ্ণা তিথি। আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষান্মাসিক তাই ভগবান রামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটা চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেনীমাধব পালের মনোহর উদ্যান উপস্থিত হইলেন এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বইকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সিঁথি পাইক পাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রশ উত্তরে উদ্যানবাটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যান স্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সেঠির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রবৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সান্ধ্যকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাঁহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর শুনিতে ও দেবদুর্ল হরিপ্রেময় নৃত্য দেখিতে পাইবেন। বাগানটি বহু লোক সময় কেহ লতা মণ্ডপ ছায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহবা সুন্দর বাপি তটে বন্ধু সমভি ব্যহারে বিচরণ করিতেছেন অনেকেই সমাজ গৃহে, শ্রী রামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের দ্বারে পানের দোকান প্রবেশ করিয়া যেন পূজা বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের বৃক্ষ লতাগুল্মমধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে আজি কি হরস্য সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময়ে শ্রী শ্রী পরমহংস দেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকে লোক তাহাকে মন্ডলাকারে খেরিতেছে সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ বেদি রচনা হইয়াছে সে স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমংস দেব সমাসেন সেখানেও লোক আর দালালের দুই পার্শ্বস্থিত দুই ঘর সে ঘরেও লোক ঘরে দারদেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উটিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানো লোকে লোকাকীর্ণ সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ লতা লতাম সেখানে কয়েকখানি তথা হইতেও লোক ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষসকল সকল সমীর ঈষৎ হেলিতেছে দুলিতেছে যেনু আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে কেহ পান খাইতেছে কেহ বা তামাক খাইতেছে কিন্তু যাই ড্রপসেন উঠিয়া গেল অম্নে সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট্পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটি আসে